বাংলা মানবতা সমাধান হক আলি হিকার পাশা সাম রসুল আমরা তফসিল করছি শুরায় থে আট নম্বর আল্লা পাখ এরশাদ করছেন যারা অবাধ্য যাদের জন্য আল্লাহ পাখির আজাব শাস্তি অবধারিত হয়ে গেছে তাদেরকে জাহান্নাম থেকে কী রক্ষা করতে পারে বলছেন আফামান হাক্কা আলিহি কালিমাতুল আজাব আচ্ছা বলো তো যেই ব্যক্তির সম্পর্কে শাস্তির কথার বাস্তবায়ন হয়ে গেছে শাস্তি অবধারিত হয়ে গেছে তাদের কুফরি তাদের শির তাদের পাপাচারের কারণে শাস্তি অবধারিত হয়ে গেছে আফান তাতুন কেজমান ফিন্নার হে নাভি তুমি কি যে জাহান্নামে চলে গেছে বা জাহান্নামে যাওয়ার যে অধিকারী হয়ে গেছে তাকে তুমি যাহান নাম থেকে রক্ষা করতে পারবে কোনো শক্তি পারবে না লাউর্বাহম তবে যারা আল্লাহ আল্লাভরু তাদের শুভ পরিণাম শোনো তবে যারা তাদের প্রতিপালকে ভয় করে লাহুম গোরাফুন মিন ফৌকে গোরাফুম মবন তাদের জন্য প্রাসাদ রয়েছে গরাফ গোরু ফাতুন বহু বচন প্রাসাদের ওপর প্রাসাদ মানে অনেক প্রাসাদ রয়েছে মিন ফৌকেহা গোরাফ আর প্রাসাদের ওপর আবার প্রাসাদ নির্মিত রয়েছে তজরিমিন তাহতেহাল আনহার যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে ওয়াদ আল্লাহ এই হচ্ছে আল্লাপাকের প্রতিশ্রুতি সৎকর্মশীল আল্লাহরুদের সাথে লাখলিফুল্লাহ মিয়াদ আল্লাহ পাক ওয়াদা খেলাফি করেন না আলমতার আন্না জালামিনাসমায় মান তুমি কি দেখো না হে নবী যে আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ফাসালা কাহু ইয়ানাবি আফিল আর তারপরে সেই পানিকে প্রবাহিত করেন পৃথিবীতে বা জমিনে ইয়ানাবিয়া ঝর্নার রূপে ঝর্ণা হয়ে পানিগুলি প্রবাহিত হয় সোম্মা ইউকরেজ বে হিজার আন অতপর এই পানি দিয়ে আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন খাদ্যদ্রব্যের ব্যবস্থা করে না শস্য ফসল জন্মায় মুান আলওয়া নহু নানান রকমের বহু রকমের ডাল চাল গম জব ইত্যাদির ব্যবস্থা হয় সোম্মাইহিজ তারপরে এই গাছগুলি যেগুলি সবুজ হয়ে উঠেছিল কত সুন্দর লাগছিল সেগুলি শুকিয়ে যায় কিছুদিন পরে ফতারাহ মুসফরন তারপরে তুমি দেখবে কিছুদিন পরে যে সেগুলি হলুদ হয়ে গেছে আরও বেশি পেকে গিয়ে একবার হলুদ বর্ণ হয়ে গেছে সুম্মাইয়া জল হুতামান তারপরে ধীরে ধীরে সেগুলিকে পাক চূর্ণ বিচূর্ণ খড়কুটাই পরিণত করেন সেই নাটাগুলি একবার খড়কুটো ভূষণ হয়ে যায় ইন্নাফিজা আলে কাল্লা জিক আল উলিল আলবাব নিশ্চয়ই এই কথাগুলিতে জ্ঞানীদের জন্য বড় উপদেশ রয়েছে যেমন জমির ফসল এইরকমভাবে তরতাজা হয়ে ওঠে আবার পেকে যায় আবার শুকিয়ে যায় চুণ্ন বিচ্ছন্ন হয়ে যায় মানুষের জীবনটা ঠিক ওই রকম কত সুন্দর তরতাজা হয়ে দুর্বল থেকে সবল হলে আর একটা যুবক ছেলে দশ বছর বারো বছর ষোলো বছর আঠারো বছর দেখতে কত সুন্দর লাগে আর তারপরে ধীরে ধীরে চল্লিশ পঞ্চাশ হইতে আবার এখন শুকাতে শুরু হয়েছে এই আর শুকাতে আশি নব্বই হয়ে গেল তারপরে একেবারে ও যে কোনো কাজের থাকলো না ব্রেন কাজ করে না শরীর কাজ করে না আল্লাহ পাক রব্বুল আলমিন এগুলি সৃষ্টিকর্তা আফাহান সর আহ্লা হসদ রাহুল ইসলাম আচ্ছা বলো তো যেই ব্যক্তির বক্ষকে পাক ইসলামের জন্য উন্মোচিত করে দিয়েছেন খুলে দিয়েছেন ফাহু আলা নূর ইম্মির রব্বিহী তাই সে তার প্রতিপালকের পক্ষ থেকে আলোর ওপর প্রতিষ্ঠিত রয়েছে সেই ব্যক্তি ভালো নাকি ওই ব্যক্তি ভালো যেই ব্যক্তির অন্তর শক্ত হয়ে গেছে অন্তরে ভালো কথাই ঢুকে না পাপ আর পাপ শুধু ঢুকে আছে গোনা ছাড়া অন্যায় ছাড়া ভালো কাজ করতেই জানে না দুটো দল কখনো সমান হতে পারে না ফাওয়াইলুল কাসিয়াতে কলুব হম জিক্লা আল্লাহর স্মরণ থেকে যাদের হৃদয় গাফিল হয়ে শক্ত হয়ে গেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ সর্বনাশ রয়েছে তাদের জন্য উল্লা কাফি দল আলী মবিন তারাই সুস্পষ্ট ভ্রষ্টতাই রয়েছে আল্লাহাক কোরআনে করিম সম্পর্কে তারপর এরশাদ করেছেন আল্লাহ নাজ আহসান আল হাদিস আল্লাহ পাকরবের সবচাইতে উত্তম বাণী নাজিল করেছেন আল্লাপাকরআ করিমকে হাদিস বলেছেন আর শুধু হাদিস না আহসান হাদিস হাদিস মানে হচ্ছে কথা বাণী সর্বোত্তম বাণী সর্বোত্তম কথা আল্লাহ পাকের কথা আলকরআন করিম কিতাব আতাসাবে এমন একটি কিতাব যা সামঞ্জস্যপূর্ণ যার বিধানগুলি যার শব্দ বিন্যাসগুলি সামঞ্জস্যপূর্ণ আপডাউন নিয়ে যেমন অনেক সময় কথা বলতে গিয়ে আপনার যৌবনকালের কথা একরকম ছিল কিন্তু আর একটু বয়স হয়েছে তখন অন্যরকমের কথা আবার যখন জ্ঞানের পরিপক্ক হয়ে তখন আকার কথা আর একরকম বার্ধক্য গিয়ে কথা বলছেন তো নটবড়ি যাচ্ছে আবার কথা ওই বাল্যকালের মতো আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান মুতাশা বিহা সামঞ্জস্যপূর্ণ তারপর সামঞ্জস্যপূর্ণর অর্থ এর চাইতে অনেক ব্যাপক কোন দ্বন্দ্ব নেই আল্লাপাকির কথাই পক্ষান্তরে মানুষের কথাই দ্বন্দ্ব আছে একই পুস্তকে এক জায়গায় একরকম আর এক জায়গায় আর এক রকম পরস্পর বিরোধী কথা যেই গ্রন্থগুলিকে বিকৃত করেছে ওই জাতিরা সেগুলিতে পরস্পর বিরোধী এরকম বহু কথা রয়েছে তৌহিদের কথা আছে আল্লাহর একত্রের কথা আর সিরকির কথাও আছে মাসানিয়া যেগুলিকে বারবার ফেরানো হয় পুনরাবৃত্তি করা হয় যেগুলির কোরআন কেরিম এমন এক কিতাব যে বারবার করে মানুষ তিল করে আর তিয়াওয়াত করে বিরক্ত হয় না একটা অন্য কোন পুস্তক একবার ছাড়া দুইবার পড়লে আর ভালো লাগবে না তিনবার তো পড়তে ইচ্ছা করবে না কোরআনে কিনবে যতবার পড়বেন না আলাদা আলাদা পৃথক পৃথক স্বাদ পাবেন বিশেষ করে অর্থ বুঝার চেষ্টা করলে নতুন নতুন দিগন্ত যেন আপনার সামনে ভেসে উঠছে যেটা প্রথমবার দ্বিতীয়বার যখন পড়েছিলেন তখন বুঝতে পারেননি আর সেটা আমরা ভালো করে অনুভব করছি আল্লাপাক বলছেন যে তকশাই রুর রমিন জলুউদুল্লিন একশাউনার আব্বাহম যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের গা এ কোরআনে করিমের কথা শুনলে বা পড়লে শিউরে উঠে ভয়ভীত হয় কোরআনের কথা বলছেন পড়ছেন শুনছেন আর কোন রকমের আপনার ওপর প্রতিক্রিয়া সৃষ্টি হয় না তাহলে আপনার ইমানের এখনও অবস্থা খারাপ আছে কোনো পরিবর্তন নেই মন্ত্রের মতো শুধু তেলাওত মন্ত্রের মতো তেলাওত হাফেজে কোরআন কোরআনের কারী কিন্তু আমল আরেক দিক মাদারাসা পড়ুয়া আলেম হয়েছেন আর আখলাক আমল চরিত্র আলাদা আপনার কোরআনে বহাদিস সম্পর্ক কোথায় আল্লাপাক বলছেন যে যারা কোরআন শূন্য সত্যিকার অর্থে পড়বে তক সায় রমেন হলুদুল্লা দিন একসওনা রবকে যারা ভয় করে তাদের গা শিউরে উঠবে ভয়। সুম্মালিনিকরিল্লা এবং আল্লাপাকের স্মরণে আর আল্লাপাকের স্মরণ আল্লাহকে কতবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বরং প্রত্যেকটি আয়তে আল্লাপাক শরণ করা হয়েছে আল্লাপকে শরণ করা হয়েছে আর না হয় আল্লাপাকের বিধান স্মরণ করানো হয়েছে না হয় পরকালের কথা স্মরণ করানো হয়েছে আল্লাহ আল্লাপাকের নিয়ামতের কথা স্মরণ করানো হয়েছে পাক যে অবাধ্য জাতিকে ধ্বংস করেছেন সে সব কথা দিয়ে উপদেশ দেওয়া হয়েছে আর না হলে সৎ কর্মশীলদেরকে আল্লাহ সম্মানিত করেছেন আম্বিয়ার রসুলগনকে তাদের অনুসারে দিকে সব কথাই তো কোরআন একিমের বিষয়বস্তু তো এগুলি তো কোরআন একিম পুরো জিকির আরজিকির উপদেশ আল্লাপাকের আল্লাহ পাকের স্মরণে তাদের অন্তর এবং তাদের শরীর নরম হয়ে যায় নম্রতা আসে অহংকার থাকতে পারে না একজন সত্যিকার অর্থে যদি মমিন মুসলিম হয় তার মধ্যে একজন যদি কোরআন সোনা বুঝা মানুষ হয় তাহলে তার চরিত্র খারাপ হতে পারে না আল্লাহাক বলেছেন যা লিকে হাল্লা তো আল্লাহ আল্লাহ হিদায়তায় যেমন আছে ঘন ঘন বৃষ্টি বর্ষণ হয় কিন্তু বৃষ্টির পানি ধরেই রাখতে পারে না গড়িয়ে দেয় এদিক ওদিক বেলে মাটি এমন বালি যে ধরে রাখতেই পারে না টেনে নাই নিচে কোথায় এত বৃষ্টি হলো একটু পানি জমল না পক্ষান্তরে কিছু মাটি আছে পানি গড়িয়ে দেয় না আর পানিকে নিশ্চিন্ন করে দেয় না বরং পানিকে ধরে রাখ সংরক্ষিত করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন যে আল্লাহ যাকে ইচ্ছে হেদায়ত করো আমল্লাহামা আলহমিন হাত আর আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করে দেন কোনো শক্তি হেদায়ত করতে পারে না পথভ্রষ্ট কখন করেন যখন মানুষ ভ্রষ্টতায় চলে যায় পাপের দিকেই বেড়ে যাচ্ছে পাপের দিকে বেড়ে যাচ্ছে ভালো পথের দিকে আসতেই চায় না তখন আল্লাহ আর ফেরার তৌফিক দেন না আফামাইয়াতিবাজু আল আজাবিওকা কুন্তুম তাকসেবু আল্লাফাক বলছেন আচ্ছা বলতো ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিনের খারাপ আজাব থেকে খারাপ শাস্তি থেকে নিজের মুখমণ্ডল দ্বারা বাস্তে চাইবে হাত পা বাঁধা থাকবে জাহান্নামের আসামি যারা জাহান্নামি তাদের হাত বাঁধা পা বাঁধা কোন মানুষের ওপর যদি এই দুনিয়াতে আক্রমণ হয় কেউ মারতে আসছে হাত দিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করবে তাই না নাহলে পা দিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু পাও বাঁধা আছে হাতও বাঁধা পালাবার চেষ্টা করবে পা বাঁধা আছে পালাতে পারছেন হাত দিয়ে আড়াবার চেষ্টা করবে তাও পারছেন হাত বাঁধা আছে তখন মুখ দিয়ে চেষ্টা করবে চেহারা দিয়ে চেহারা দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে জাহান নামের আগুন থেকে আল্লাপ বলছেন আচ্ছা এই লোক কি ওই লোকের মতো হইতে পারে যে লোককে আল্লাহ জান্নাত দিয়ে সম্মানিত করবেন কখনো সম্মান না এই কথা এখানে উজ্জ্বল রয়েছে কিল আলী জালেমিন আর জালেমদেরকে বলা হবে সেই দিন যারা পাপিষ্ট আর সবচেয়ে বড় জালেম হচ্ছে মুশরেক কাফের মোনাফিক আর যে কোনো পাপই হচ্ছে জালেম জালেমদেরকে বলা হবে জু কুমা কুন্তুম তাক সেবন যা তোমরা উপার্জন করেছিলে পৃথিবীতে পাপ সেগুলির আসাদন গ্রহণ করতে থাকো ক্যাজাব মিন কাবুল্লাহম এদের পূর্বের লোকেরা ও মিথ্যা মনে করেছিল ফা তাহমুল আজাব মিন হাইসুল্লা আয়া শরুণ তাদের উপরে এমনভাবে শাস্তি এসেছিল যে তারা টেরও পায়নি হঠাৎ করে আজব চলে এসছে আগের জাতি যেসব জাতিকে আল্লাহ ধ্বংস করেছে তাদের ওপর আজা খিজিয়া ফিল হায়াতের দুনিয়া সুতরাং আল্লাহাক তাদেরকে পার্থিব জগতে লাঞ্ছনার আসাদন করিয়েছেন লাঞ্ছিত অপদস্ত করে ছেড়েছেন ওয়াল্লা আজাবল আখেরতে আকবর আর জেনা রাখো অবশ্যই পরকালের আজাব এর বড়। বড়ো লাউকানুইয়ালমুন মানুষ যদি জানতো ওলা কাবনা সফি হাজাল মিন মিনকুল্ল মাসাল আল্লাহ করুন আর নিশ্চয়ই আমি এই কোরআনিক্যারিমিয়ে বিভিন্ন রকমের উপমা পেশ করেছি জাতীয় করে মানুষ উপদেশ গ্রহণ করে বিভিন্ন রকমের এখানে মাসাল মানে ঘটনাবলীও সামিল বিভিন্ন দৃষ্টান্ত আল্লাহ পেশ করেছেন বিভিন্ন যুক্তি আল্লাপাক রব্বুল আলম পেশ করেছেন আখেরাতের যুক্তি আল্লাপাকের তহিদ একত্রের যুক্তি এসবগুলিকে এই মাসাল শব্দটি সামিল কোরআন আন আরবিয়ান ই আরবি ভাষায় কোরআন নাজেল করেছি প্রথম আরবদের কাছে কোরআন নাজেল হয়েছে তাদের মাঝে যদি অন্য কোনো ভাষায় নাজেল হতো তাহলে তাদের জন্য বোধগম্য হইতো না আর কেউ বিশ্বাস করত না তোমাদের তো সুবিধা করে দিয়েছি হে মক্কার লোকেরা গাইরাজি এওয়াজ যাতে কোনো রকমের বক্রতা নেই অস্পষ্টতা নেই অনেক সময় কথা বোঝা যায় অনেক বক্তারা আছে কথা ক্লিয়ার বুঝতে পারছেন কি যে বলল অনেক হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির অথবা মাদ্রাসার শিক্ষক পড়িয়ে চলে গেল ছাত্র কিছুই বুঝলো না আর বোঝাবার মতো শক্তি নেই অনেক লেখক আছে বইয়ে যে কি লিখেছে কথা ফুটে উঠলো না কি বলতে চাইছে তাই না আল্লাফাকের করান কি এমন সবচাইতে সুন্দরী স্পষ্ট ওয়ালাকাতাল কোরআন আলী জিক্রানেমকে উপদেশের জন্য বড় সহজ করেছে আল্লাহাক বলছেন লা আল্লাহমিয়ত্তা কোন জাতি করে তারা বাঁচতে পারিয়ে পাপের রাস্তা থেকে সুতরাং কোরআন বোঝায় কোন রকমের বক্রতা নেই যে তাতে কথাবার্তা এমন আছে যে সব কথা বোঝা মুশকিল এমন কিছু নাই দারাবল আল্লাহ মাসাল রাজি সুরাকা আল্লাহাক বুল আলমিন এই আয়াতে আরেকটি সুন্দর দৃষ্টান্ত পেশ করেছেন পাকের তৈহিদ একত্রের এবং শিরকের আমরা এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদানাদী আপনারা দেখছেন বাংলা।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 शाहिदुल्ला खान हाफिज एम बिन बिन जहांगीर मदन डर हाफिज्लाजा जहांगीराम दायित्व देखिदा পরবর্তী অনুষ্ঠান ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফক্রাবুল আলমিন সুায় জুমারের আয়াত নম্বর উনত্রিশে একটি দৃষ্টান্ত পেশ করেছেন এমন এক চাকরের যার মালিক হচ্ছে অনেক আর আর এক চাকর দাস যার মালিক মাত্র একজন কে বেশি শান্তিতে বসবাস করবে বলুন তো দেখি যার উপর অনেক মালিক না এক মালিক এক মালিক যাও অমুক জায়গায় গাড়ি নিয়ে যাও অমুক জায়গায় থেকে অমুক কাজটা করে এসো ফ্রি হয়ে গেল তাই না কিন্তু যার মালিক বাড়ির প্রত্যেকটা সদস্য মালিক বাপ যেখানে পাঠিয়েছে এসছে তখন মা বলছে যা অমুক জায়গায় যা তাড়িয়ে দিল আবার আবার ওখান থেকে ফিরে এসছে বড়ো ছেলে বলছে যা ওখানে যা প্রেশান হয়ে যাবে যারা হাউস ড্রাইভার অথবা যারা এইরকম চাকর কারো তারা ভালো করে এই দৃষ্টান্ত বুঝতে পারবে কারণ তাদের বাস্তব অভিজ্ঞতা আছে এক মালিক থাকলে কত সুবিধা যারা এইরকম অফিসিয়াল চাকরি করে আপনার একজন বস পরমান সুপারভাইজার সুবিধা সে যেটা বললো ওই কাজগুলি শুধু করছেন কিন্তু না প্রত্যেকে মালিকানা যেমন আমাদের গ্রামগুলিতে যেগুলিতে পাবলিক হচ্ছে মসজিদের মোতাল্লি মালিক আর ওই মকতবের মৌলী সাহেব বেচারা অসহায় প্রত্যেকই দাদাগিরি করবে এসে প্রত্যেকে মালিকান হ্যাঁ তো আপনি এরকম কাজ করেন হ্যাঁ এটা আপনি করেননি পরেশান আছে ওই গ্রামের মৌলী সাহেব গোটা গ্রামকে নিয়ে হ্যাঁ তো মালিক আল্লাহাক রবুল আলমিন এই দৃষ্টান্ত পেশ করে তৌহিদ আর সিরকে বুঝাতে চেয়েছেন আচ্ছা বল তো তোমাদের রব আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ রিজিক দাতা আল্লাহ হায়াতমতের মালিক আল্লাহ আল্লাহ তোমাদের মনের কামনা বাসনা পূরণ করেন আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করো এটা একটা পথ যে পথ মোহাম্মদ সাল্লাম নিয়ে এসছে আমার কাছ থেকে আর আর একটা হচ্ছে যে তোমাদের উপাস্যের অভাব নেই কাকে রাজি করবো ভেরেশান হয়ে যাবেন কার কাছে যে কি পাবো এখানে পাবো না ওইখানে পাবো ভেরেশান শান্তি নেই ইহকালেও শান্তি নেই আর পরকালেও শান্তি নেই চিরকালে জাহান্নাম আখেরাত আল্লাহ দারাবল্লাহ মাসালান আল্লাহাকে একটি উপমা পেশ করছেন রাজল্লান এমন এক চাকর ফিহেশাও মোতাসা কেসুন তার অনেক শরিক মালিক পার্টনার রয়েছে মালিক মোতাসাহ কেসুন আর পরস্পর বিরোধী আবার যদি ওই মালিকগুলো এক অপরের সাথে টেনশন রাখে তো এক সবাই মিলে যদি মালিক আনা করে তো একটা ভালো কথা তাহলে সবাই মিলে এক বাক্যে একই রকমের কাজের হুকুম করবে কিন্তু যদি আপোষে পরস্পর বিরোধী যারা আপনার মালিক হয়েছে তারা কিন্তু পরস্পর বিরোধী সুতরাং এক মালিক যদি বলে এদিকে যা তো আর মালিক বললে না ওই মালিকের কথা শুনতে হবে না আমার কথা শুন তুই এদিকে যা আর এক মুসিবতে পড়ে যাবে হ্যাঁ আর একজন বলছেন না তুই আজকে থাক এখানেই থাক অফিস বাইরে যেতে না তুই ও রাজুল্লান সালাম আল রাজুল আর আর এক চাকর রয়েছে যে যেই চাকর হচ্ছে যেই দাস হচ্ছে একমাত্র এক লোকের মালিকানাধীন একজনে মালিক আর একজনে আদেশ নিষেধ করে একজনের হুকুম পালন করতে হয় হালিয়াস্তাউয়ান মাসালা এই দুই চাকর কি সমান হতে পারে কখনও সমান হতে পারে না ওই এক আল্লাহর বান্দা একমাত্র পাকের তৌহিদ প্রতিষ্ঠা করে সিরকের গন্ধ পর্যন্ত তার জীবনে নেই আল্লাহ আল্লাপাক বলছেন আলহামদুলিল্লাহ বলো লাখ শুক্রিয়া যে আল্লাহ তোমাদের একক মাবুথ বা আখতার আলমুন বরং অধিকাংশ লোক এগুলি জানে না বুঝার চেষ্টা করে না যার ফলে সঠিক রাস্তা পাই না ইন্নাকা মাইয়েতুন ও ইন্নাহ মাইতু হে নবী তুমিও নিঃসন্দেহে মৃত মারা যাবে ও ইন্না হো আর তারাও মারা যাবে তোমার যারা বিরোধী তারাও মারা যাবে আর তুমিও মারা যাবে এর চাইতে স্পষ্ট কোনো দলিল লাগবে আল্লাহকে যে আল্লাহ মানব জন্য পেশ করবে যে নবী মারা গেছেন এই আয়া থাকা সত্ত্বেও মুসলিমদের একটি বড় দল তারা বিভ্রান্ত হয়েছে যে নবী নবেচে আছেন হায়াতুন নবী যদি বলে নবী মারা গেছেন তো আপনি ওয়া হাবি হাবি কত নাম যে পাবেন তাদের কাছ থেকে তো আল্লাহ জানে অথচ আল কোরআনের শিক্ষা হচ্ছে ইন্নাকা মত নিশ্চয় তুমি মৃত আরও একটি আয়ত না এক চেয়ে যথেষ্ট দলিলের জন্য আমার যে আল্লাহ বা শারিমিন কাবলিকাল খুলদ হেনি কোনো মানুষকে তোমার পূর্বে স্থায়িত্ব দিন পৃথিবীতে আফাই মিথ্যা তুমি যদি মারা যাও ফাহমুল খালেদুন তারা চিরকাল থাকবে নাকি মারা যাওয়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন কল্যাণ জায়কাত্ম প্রত্যেককে মারা যাবে আল্লাহাক হৃদায়ত দান করেন মুসলিমদেরকে সুম্মা ইনকুমিয়াম কিয়ামতে ইন দা রব তাসে মন অতপর তোমরা কেয়ামতের দিনে তোমাদের প্রতিপালকের সামনে বাদানুবাদ করবে একদল হায়াতুন উন্নবী বলেছিল একদল অফাতুলনবী বলেছিল হক বাতিলের ফয়েসলা সত্য মেথার ফয়সালা সেই দিন হবে একদল রসুলকে মেনে ছিল এক দল রসুলকে মানেন মানবরচিত বিধান মেনেছিল শির্গ বিদাত করেছিল আল্লাহর কাছে ফায়সালা হবে আল্লাহ পাকে সাত গেছে ফামান আজাল কাজাবা আল আল্লাহ ওর চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে ওখ্যাত যাবি সিদ্ আর সত্যকে মিথ্যা বলে আখ্যায়িত করে সিদ্ সত্য হচ্ছে আল কোরআন সত্য হচ্ছে প্রদত্ত দিন তিদ সত্য হচ্ছে রসুলের আদর্শ একমাত্র রসুলের আদর্শ আর একমাত্র আল্লাহ পাকে এ বাদত এটা হচ্ছে সত্যপথ যদি এই বিষয়টিকে কেউ মিথ্যা মনে করে পরকাল সত্য কেউ যদি পরকালকে অস্বীকার করে সন্দেহান হয় ওর চাইতে বড়ো জালেম আর কেউ নেই ইজ যা সেটা চলে আসার পরে কোরআনে করিম আসার পরে রসুল আসার পরে যদি কেউ এগুলোকে মিথ্যা মনে করে তাহলে তার চাইতে বড় জ আলেম আর কেউ নেই আল্লা শি জাহান্ন কাফেরহীন জাহান নাম কি অস্বীকারী কাফেরদের বাসস্থান নয় ওয়াল্লাদি জা আবি আর যেই ব্যক্তি সত্যকে নিয়ে এসেছে অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম ও সাদ্দাকবেহী আর তাকে যে বিশ্বাস করেছে অর্থাৎ সাহাবাই কেরাম আর তাদের প্রথম ব্যক্তি অবাকর সিদ্দিক রাজী আল্লাহতাল কোনো কোনো তাফসির কার্গন এই জন্য বলেছেন অসাদা কা বলে ইঙ্গিত করা হয়েছে প্রথম ব্যক্তি যিনি ইমান নিয়ে এসেছেন রাসোরামের উপর অবাকর সিদ্দিকাজী আল্লাহ প্রশংসা করা হয়েছে তার উলায়ক আহমুল মুত্তাকুন এরাই আল্লাহ ভীরু কেমত পর্যন্ত যারা রাসুল উল্লাহ সাল্লাম যে সত্য নিয়ে আগত হয়েছেন তার দাওয়াত বিশ্বাস করবে এবং তার দিন মেনে চলবে তারাই হচ্ছে মুত্তাক্ষি লাহম মায়া শাউন আন্দর প্রতি প্রতিপালকের কাছে যা তারা চাইবে তাই পাবে তাদের জন্য রয়েছে মোহসেন সৎকর্মশীলদের এই হচ্ছে প্রতিদান লেয়াফেরাল্লা আহম আস আল্লা আমু ওয়াইয়াজি আহম আজ রাহম এহসান ইমাল আল্লাহাক বলছেন যাতে করে ওই ভালো মানুষরা যারা আল্লাহ ভিরু তারা যদি কোনো মন্দ কাজ করে থাকে কোথাও ভুল করে থাকে তাহলে পাক তাদের গোনাগুলিকে মোচন করে দিতে চান ওয়াজি আহম আর তাদেরকে বদলা দিতে চান আজ রাহম তাদের প্রতিদান বেআসান ইল্লাজি কানুই আমল যা তারা করেছে তার উত্তম প্রতিদান আলাই সাল্লাহ কা আবদাহ আল্লাহ পাকে তার বান্দার জন্য একা যথেষ্ট নয় আল্লাহ একাই যথেষ্ট মিন হে নাবি তোমাকে লোকেরা ভয় দেখিয়ে থাকে ওই সব উপাস্যকে বলে যারা আল্লাহ ছাড়া রয়েছে আল্লাহ ছাড়া যে সব উপাস্য রয়েছে সেগুলি সম্পর্কে মুশ্রেকেরা বলতো মোহাম্মদ তোমাকে লাদ দেবীর কিন্তু বাউজ্জা উজ্জা দেবীর তোমাকে মার পড়বে কিন্তু অভিশাপ লাগবে তুমি এসব কথা বলছো যেগুলো ঠিক নাই মোহাম্মাদ দেখো তোমার কিন্তু কখন যে ক্ষতি হয়ে যায় তোমাকে আল্লাহ ছাড়া অন্যের ভয় দেখায় আল্লাহ যথেষ্ট অমাই উদুলিল্লাহ ফাম মিন হাদ আর আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়ত করতে পারেন অমাই হাদিল্লাহ ফামহমিন মদিল আর আল্লাহ যাকে হিদায়ত করেন রাস্তা দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক হয়ে থাকে কিন্তু কর্ম নিজেই করতে হয় আর এই স্বাধীনতা প্রত্যেকের শরীরে রয়েছে ভালো পথের দিকে যাওয়ারও স্বাধীনতা রয়েছে আর মন্দ পথের দিকে যাওয়ারও স্বাধীনতা আল্লাপা আঁক দিয়েছেন আলাই সাল্লাহবী আজিজেন জিনতেকাম আল্লা ফাকরবুল আলমিন মহাপ্রতাপশালী নন কী জিনতেকাম তিনি প্রতিশোধ গ্রহণকারী নন কী অবশ্যই জালেমদের থেকে প্রতিশোধ নেবেন আলাইনস আল তহমান খালাকালদলা কুল্লাহ আল্লাহ বলছেন কাফের মুশ্রেকদেরকে আরবদের যদি জিজ্ঞেস কর যে আসমান সমুহার পৃথিবী কে সৃষ্টি করেছে অবশ্যই তারা জবাবে বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে তারা খাল এক সৃষ্টিকর্তা রাজ এক রেজিকদাতা হায়াত মতের মালিক সব কিছু মানত কিন্তু শির করত কি এবাদত তৌহিদুল এবাদাকে তারা নষ্ট করেছিল কুল হে নবী বলে দা আফার আয় তো মাতা দিন আচ্ছা বলো তো সবকে আল্লাহকে বাদ দিয়ে তোমার আহ্বান করো ডাকো ইন আরা আল্লাহবে দুরন আল্লাহ যদি আমার কোন অনিষ্টের ইচ্ছা করেন আল্লাহ কোন বালা মুসিবত দিতে চান হালহন্না কাশে ফা তো তাহলে এই তোমাদের উপাস্যগুলি কি আল্লাহ পাকের এই অনিষ্টকে দূর করতে সক্ষমা অথবা আল্লাপ অনুগ্রহ করতে চান না এমন কোন শক্তি আছে কোনো শক্তি নেই কুল হে নাবি জানিয়ে দাও হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আলেহি এতওয় ভরসাকারীরা যেন আল্লাহর উপরেই ভরসা রাখে তবাক্কুল আস্থা কাজ করে আস্থা করেন আল্লাহ পাকেরও এটি হচ্ছে এ বাদ কাজ করছেন আর ভরসা আপনার চাকরির উপর কাজ করছেন আর ভরসা আপনার নেতার ওপর কাজ করছেন আর ভরসা আপনার অন্ন কারোর উপর হরম্যান সুপারভাইজার তার হাতে আমার চাকরি হ্যাঁ তাহলে এটা শির্ক হবে অন্তরের শির্ক কর্ম করেন ভালোভাবে যার যে হক আদায় করতে হয় করেন আর আল্লাহর ওপর ভরসা করেন যে ফলাফলের মালিক আল্লাহ কুলহে নী বলে দা কম আমার জাতি এ মালু আলা মকা নো তোমরা আন আপন স্থানে থেকে কর্ম করো ইন্নি আমিও কর্ম করি ফাঁসো ফাত আলাম শীঘ্রই তোমরা জানতে পারবে যে কে সৎ পথে ছিল মাত আজাব ও যার ওপর শাস্তি আসবে তাকে লাঞ্ছিত দস্ত করে ছাড়বে ও ইয়াহিল আলহ আজাব মুকিম আর তার ওপর স্থায়ী আজাব আপতিত হবে ইন্না আনজাল্না আলী কাল কিতাব আলী নাস আল্লাহা বলছেন হে না বি নিশ্চয় ওপর কিতাব নাজেল করেছি মানব জাতির জন্য সত্য সহকারী বিল হাক ফামানিহতাদা ফালিনাফসেহী সুতরাং যেই ব্যক্তি হৃদায়ত হবে সে নিজেরই উপকার করল অমান যে ভ্রষ্ট হবে ফাইনামা ইয়াজিল্ল আলিহা সে নিজেরই ক্ষতি করল এই গুমরাহির পরিণাম ভোগ করতে হবে অমান তা ওকিল আর তাদের ওপর তুমি কোনো জিম্মাদার নও পাহারাদার নও যে তুমি জবরদস্তি তাদেরকে উঠিয়ে আমরা এখান থেকে আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকরবুল্লা আলম যান আমাদের গুনা খাতা মাফ করেন নেক আমলে তৌফিক দান করেন পাপের কাজ থেকে গুমরাহি থেকে নিজেদের বেঁচে থাকার তৌফিক দান করেন অপর মানুষদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদেরকেও ভালো পথে লাগাবার তৌফিক দান করেন সল্ল্লাহ নবীনা মোহাম্মদ ওলা আলি ওয়সাহবি আজমাই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 اشرق النور في قلبي شيخ موسلهددي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 आंतरिक बार्ता सब चेभ जनक व्यवसा चानसा के सर्वोच्च मुनाफा दी कुरानूलानीरा बार्य कर प्रत्येक आनाता जाके बृद्धि रास्ते व्यय करें रिटर्न पातश गुण बेस ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পারসেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ রাস্তায় বাংলা মানবতার সমাধান